আগেকার মতো আবারও আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি আরেকটি মাসালা নিয়ে এরপর যে যা বলবো সেটা হচ্ছে উজু করতে হবে সেই ব্যাপারগুলো সেটা নকল সালাত হোক অথবা ফরস সালাদ হোক যেটাই হোক না কেন কারণ এবেন আল্লাহ কখনো পবিত্রতা কখনো কোন চব্বিশ হাদিস নম্বর এক এরকম ভাবে আরেকটি কাজ হচ্ছে যে বাইতুল্লাফ করার সময় উজু হয় চাই সেটা ফরস্তফক অথবা নফল তো আফক কারণ সুল আকাল্লাহ হ্যাঁ যখন বলেছেন আবাহিল কালাম যে তোয়ফটা হচ্ছে সালাতের মতো তবে আল্লাহানু এখানে কথা বলা জায়েজ রেখেছেন এই হাদিসটা আমরা দেখতে পাই মেহবানের মধ্যে হাদিস নম্বর একশো একুশ হম যে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে রসুইর ইসলাম ঋতুস্রাবী মহিলাকে তপ করতে নিষেধ করেছেন পবিত্রতা ছাড়া তাইলে এই সমস্ত ব্যাপার থেকে বুঝা যায় स्पर्श करते चाहिए सरसरी आर्ट छाटा उजु है। करते हैं कारण अल्लाह उन्नाशी नंबर आये बार যে পবিত্র ছাড়া কোরআনকে স্পর্শ করতে পারে না যেহাদিস আমরা মত মধ্যে দেখতে পাই খন্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর একশো নিরানব্বই মধ্যে দেখতে পাই খন্ড নম্বর এক পৃষ্ঠানম্বর একশো একুশ আর বাকি কোন কাজের জন্য উজু করতে বাধ্য নন বাকি যে উজুগুলা রয়েছে সেইগুলা আপনার মোস্তাহাব পর্যায়ে যেগুলো পরবর্তী আলোচনায় ইনশাল্লাহ উল্লেখ করা হবে আল্লাহ জাদেরকে সঠিকটা জেনে আমল করার তোকে দান করুন